যারা রচনা করে হেকমতের নাম নিয়ে তাদের অন্তর্গত হওয়া কখনো হয় যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত আল্লাহর বিধানকে বাদ দিয়ে তাগতির বিধানে রাজ্য শাসনকারী সেই যতক্ষণ পর্যন্ত ইমানের একটা শব্দ হাতাউকে ধারণ করেছে এটা হচ্ছে তুমি কুবুরি করতে পেরেছো নিজের জায়গায় নিয়েছে নিজের আসনে বসিয়ে দিয়ে দৌহিদের দংকা বাজানো তাগতের মন্ত্রী তাগতের এমপি তাগতের মেয়র কুপুরি তো দূরের কথাকে একটা পরামর্শ পর্যন্ত দেওয়া হয় না যে সভাপতি সাহেব আপনি তো তাগত আপনি তো তাগতের মন্ত্রী এমপি আপনি দয়া করে এই তাগুতি কাজটা ছেড়ে দেন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই পরামর্শ থেকে অন্তত দেওয়া হয় না বরংচাপ জিন্দাবাদ জিন্দাবাদ বলে তারা কি করেন তাদেরকে সম্মান করে নিজেদের রৌনক বৃদ্ধি করেন নিজের মাদ্রাসার উন্নতি মসজিদের উন্নতি এলাকার উন্নতি ইত্যাদি কাজের জন্য তাদের জাতকারিতা করার মাধ্যমে তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত রাখেন সেই সমস্ত তাগুদের তাগুদের তাগুদ তাগুদের দাদার দাদার দাদাদের সমস্ত তাগত কাছে যেন তারা প্রিয় থাকতে পারেন সেই সমস্ত পথ তাগত তার আইনকে বাস্তবায়ন করতে হবে আর সেই আইনকে চ্যালেঞ্জ করে হোয়াইট হাউস করে সারা পৃথিবীতে নিউ এর মাধ্যমে তারা রাবেল হাইড হোয়াইট হাউস হয়ে উঠেছে ইঙ্গ মার্কিন শক্তি তারা সারা পৃথিবীময় গণতন্ত্রের মাধ্যমে তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবে হচ্ছে এই সাউ তাগুদের দাদা আর আমাদের দেশে অধিকার কারণা করবেন যতক্ষণ পর্যন্ত এই তাগুতদেরকে উৎখাত করা জন্য নবী রসুলের মতো জীবন বাজি রেখে কেতালের কাজ যতক্ষণ পর্যন্ত না করবেন ইমান আনা হবে না তাগুত যত হাউস তাগুত তাগুদ না কেন সব তাগুদকে যারা অস্বীকার করতে পেরেছে সবার বিরুদ্ধে যারা সুচ্ছে এরপর আমার। আমার কাগজের বিধান বাস্তবায়ন করার জন্য কয়েক বছর পর পর কাগজের মধ্যে শিল সাপর মারে দিয়ে কাগজকে ক্ষমতায় বসানোর জন্য যারা দু করবে আর ক্ষমতায় বসে আল্লাহ হোয়াইট হাউসের ইঙ্গিন বিধান যারা চালু করবে তার প্রতি সন্তুষ্ট থাকবে তাদেরকে সহযোগিতা করবে আর করবে কি বড় বড় মসজিদ বানিয়ে সেখানে আল খেল্লা পরে আউ্য়ালকে নামাজ করবে ইমানদার দাবি করবে ধারণা হচ্ছে তাদের ইমান আছে বলছেন এটা আমার কাছে তাদের ইমানের কোনো মূল্য নাই ইমান হচ্ছে তাদের ধারণা করা ইমান ইমানেরও দাবি করবে আবার পথেও থাকবে তাই আমার আপনার মধ্যে যদি সত্যিকারের ইমান থাকে তাদের আল্লাহবুল্লাহ আল আমিন বলছে তোমরা কি দেখেছো ওই ব্যক্তিগুলোকে আলম তারা তোমরা দেখো তারা দাবি করে যে তারা ইমানরা এটা তাদের দাবি বিধান জিলা ইলাইকা তোমার প্রতি যে বিধান না হয়েছে এটার প্রতি তারা ইমান আনে এটা দাবি করে কিন্তু দেশকে পরিচালনা করার জন্য তাদের কোন পরিকল্পনা কোন নাই। কিন্তু তারা ধারণা করে বিমা এমন তোমার পূর্ববর্তী যে সমস্ত নবির তাদের প্রতিও ইমান আনে এটা তাদের ধারণা সেই সাথে সাথে কি করে মতো তারা শয্যা ভাবে কাজ করেন না তারা জেহাদি কাবিলা তৈরি করেন না তারা কেটালের ফোচগ্রসর হন না কেন তাগতের ভয়ে করতে গেলে আমাকে জেলে নিয়ে যাবে এই ভয়ে তারা এখানে করে না আর তারা ধারণা করে যে আমরা বেশ পাকা ইমানদার পেয়ে গেছি কিন্তু করে তাদেরকে বলেছি ওই তাগুদের সাথে কুবুরি করতে হবে কিন্তু তারা কুবুরি করার পরিবর্তে ইয়াতে হ্যাঁ তাগুদের এই বিচারক মানায় ইমানদার থেকে বলতেছে দেখেছ দেখে নাও এদেরকে এই লোকগুলা দাবি করে ইমানের স্বীকৃতি দেই কেউ ইমান আনলে সেই ইমানকে আমি বাজিয়ে দেখি পরক করে দেখি সবাই এক পড়বে তাগত বি তাগতকে অধিকার করে তাগুতের প্রতি কুবুরি করে তাগুতকে উৎখাত করার প্রচেষ্টায় লিপ্ত থেকে যারা ইমান এনেছে কালেমা যে উচ্চারণ আল্লাহাম আমাদেরকে শিখিয়েছেন এখানেও দেখুন আগে তাগত অস্বীকার তারপর আল্লাহর প্রতি ইমান প্রতি সম্মান প্রতিষ্ঠা করার কাজ কাগতের বিরোধিতা না করে চুপচাপ বসে থাকা এসব করা যাবে না এখানে একটা আগুন জ্বালিয়ে দিতে হবে দেখুন আল্লা কিভাবে শিখিয়েছেন প্রথমে এই কথা বলতে বলেন নাই যে আল্লাহকে মাহবুত বলে স্বীকার কর এই কথা বলেন নাই প্রথমে বলছে আগে অস্বীকার সমস্ত ইলাহাকে আগে অস্বীকার কর সমস্ত আইন দাতা বিধান আল্লাহ কি এদেরকে আগে এই কথা বলো তুমি এই সাক্ষ্য আগে ইলাহা এই সাক্ষ্য দাও আল্লাহ ইলাহ এই সাক্ষ্য তোমার দেওয়ার আগে প্রয়োজন নেই স্থান দিলে তাহলে এটা হবে না ইমান হবে না এটা শেখ হবে এই আগে তোমার এটা এই আগে করো তোমার ভিতরে সেই থেকে जो रकम इलाहा घुरघुर करते इलाहर शासन तुम्हारे इलाहर आईन कानून नियम तुम्हारे मध्य आम से जबत करतेच शनते अभ्यस्त हो गो अस्वीकार करोर जो तैयारी करो যেখানে সেই পুত্র মহান করবে যত রকমের কুফুর তাগুদ রয়েছে তাদেরকে থেকে খালি করে দাও তোমার অন্তর থেকে খালি করে দাও ইলাহা বলে আগে খালি কর। তারপর সেই ভূত পবিত্র একটা পরিষ্কার জায়গা যেখানে তোমার মহান রপল্লাহ আলমিনকে স্থান দেওয়ার জন্য তুমি অধীর আগ্রহের অপেক্ষা করছ যে মহান রপল্লাহ আলমিনকে স্বীকার করে তার ওই খালি জায়গায় একটা পরিষ্কার জায়গায় আল্লাহর তুমি স্বীকার করোহার আল্লাহ এই কারণে আল্লাহর শুধু শিক্ষা আপনি যদি আরবিতে বলেন পাওয়া গেল কিনা কি বলেন হ্যাঁ কিন্তু আন তো এই কালেমা পরে যদি কেউ মুসলমান হয় তার কালেমা পড়া হবে কেন শব্দ তো ঠিকই আছে হবে না কেন এভাবে আল্লাহ শিকার নেই কারণ এখানে পরেরটা আগে আগেটা পরে হয়ে যাচ্ছে আগে আগে শিকার করা হচ্ছে তারপরে অন্য অন্য এলাকা শিকার করা হচ্ছে তারপরে ভেদাল জায়গায় আল্লাহকে স্থান হচ্ছে এটা এটা গ্রহণ করবেন না কখনো না ওই স্টেজে সব আদে খারাপ জিনিস নর্তুকি ভর্তুকি ইত্যাদি ওইখানে আস্তে এখন বড় একজন আল্লাহর ওয়ালি তিনি দিনের ব্যাপারে কিছু কথা বলবেন বলে যে আপনি আসেন এখানে যে অন্তরের মধ্যে অন্যান্য এলাকা রয়েছে সবার আইন রয়েছে সবার বিধান রয়েছে সবার আনুগত্য রয়েছে সেখানে আল্লাহর আলামী এতই অভাব আনছে আপনার ওইখানে আপনার সেই অন্তরে সেখানে আপনি যে কালিমার স্বীকৃতি দেবেন সেটাকে মেনে নেওয়ার আল্লাহ খুবই প্রয়োজন করছে আল্লাহ করার আগে সবগুলো ইলাকাকে ধ্বংস সবগুলো ইলাকাকে অপসরণ সবগুলো ইলাকাকে অস্বীকার সবগুলো আইনদাতা বিধানদাতার বিরুদ্ধে আগে সচ্চার কণ্ঠে প্রতিভাদী হয়ে উঠুন তা তারপরে স্বীকার করুন ই একমাত্র ইলাহাকে স্বীকার করতে হবে এ হচ্ছে কালেমার সত্ত একই জিনিস দেখতেছি আল্লাহ রাহ আলমিন তার যদি আমরা করি আগে আল্লাহর প্রতিগুদের পথেই চলি ঠাকুরের মন্ত্রী এমপি হয়ে অন্তত এগুলো করতে থাকি করতে করতে একটু পরিবেশ সৃষ্টি হবে তখন এর পরে আমরা একবার একবারে ইসলামী হুকুমত কায়ম করে চলবে মন্ত্রী হইলেন এমপি হইলেন তাগতের বিধান অনুযায়ী যাই বললো তুমি এটা কি করছো আমি বলতে ভাবি এক করবে তাগত বি তুমি পরো নাই হ্যাঁ করেছি আল্লাহ কিন্তু আমি করেছি এটা আমার একমত আমার উদ্দেশ্য ছিল যে বিলে সই করে আমার কাছে আসত যাও মা তোমার জন্য তৈরি আল্লাহ আল্লাহর কথা স্মরণ করতে হবে ইমানদার দাবি করলে আমার আপনার কাজ হবে না ইমান হবে যেটা আল্লাহ স্বীকৃতি দিয়েছেন সময় পূর্বে হবে। প্রত্যেক নদীর অসুর তিনি তারা তাই করেছেন যুগটা বুঝতে হবে হেকমত লাগবে না এই কাজ এই হেকমত কোনদিন করেন নাই যা দিন হোম বেলি আসতান